জাবির ইমনি আবদুল্লাহ রদাহতাল হতে বর্ণিত আগুনে স্পর্শ বস্তু খাওয়ার পর অজু করা সম্বন্ধে তাকে জিজ্ঞেস করা হলে তিনি বললেন না অজু করতে হবে না নাবি সাল্লাম এর যুগে তো আমরা এমন খাবার কমই পেতাম যখন আমরা তাপেতাম, তখন আমাদের তো হাতের তালু হাত ও পা ব্যতীত কোনো রুমাল ছিল না আমরা এগুলো দিয়ে মুছে নিতাম তারপর আবার অজু না করেই আমরা সালাত আদায় করতাম